ওয়া মা আরসালনা কা ইল্লা লিল আলামিন এই পর্যায়ে মদিনায় যা আর দুটো সম্প্রদায় আছে মুশরিক যারা রয়ে গেছে আর যারা ইহুদি সম্প্রদায় ছিলেন এখন আজকের আলোচনা আসবে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে ওনার সম্পর্কটা কেমন হলো এ বিষয়ে আমরা দেখি যে ইহুদুদ্দির মধ্যে একজন বড় আলেম ছিলেন তাদের দিনের ব্যাপারে এক্সপার্ট অনেক বিশেষজ্ঞ তিনি হচ্ছেন আবদুল্লাবিনিসালাম সালাম আল্লাহ আনহ তিনি কিভাবে নবী করিম সাল্লাহামকে চিনতে পারলেন এবং তিনি তারপরে ইমান আনলেন এ বিষয়ে আলোচনা শুরু হবে একটা গুরুত্বপূর্ণ ঘটনা অন্যতম বড় আবদুল্লাহ সালামী সংগ্রহ করা তিনি তিনিব আল্লাহ মিন আখবর ইয়াহুদ ইয়াহুদের মধ্যে সবচেয়ে বলতে পারেন অনেক বড় সন্তান তিনি ছিলেন তার বাবাও বড় ছিলেন এবং তিনিদিন নবী করিম সাল্লাম প্রবেশ করেন মদিনায় এবং মদিনায় অনেকে ওয়েলকাম করে নিয়ে আসে মদিনার লোকজন তাকবির করতে করতে তিনি ওই সময়ে আব্দুলাম তার খেজুর বাগানে খেজুর বাগানে কিছু কাজ করতে হয় বিশেষ করে ফসল আসার আগে খেজুরের উপরে একটু সাফ করতে হয় ক্লিন করতে হয় আগের বছরের যে সমস্ত ইয়েগুলো রয়ে গেছে ওগুলাকে ফেলে দিতে হয় কেটে কেটে তিনি এই কাজে ছিলেন তিনি যখনই শুনতে পারলেন যে রসুল্লাহাম আগমন ঘটে গেছে তিনি খেজুর গাছের উপরে আল্লাহ জোরে তাকবির করলেন খুব জোরে তাকবির করলেন তিনি বললেন ভাতি তাকে লক্ষ্য করে খাইয়া বা ইমরান আলহাম কা তিনি বলেন এত বড় দিলা আর তুমি আমার মনে হয় আমাদের এতমেন্ট কেন কে আমা আহু মুসা ইবন ইমরান ও আল্লাহি তিনি বলেন ফুফু এই যিনি এসেছেন তিনি আসলে মূসা আলাহামের ভাই আরেক ভাই মানে ভাই একই দিন নিয়ে এসেছেন যে দিন নিয়ে ওয়াহি মূসা আলাহামের কাছে এসেছে বললেন আবার ভাতি তিনি কি ঐ নবী যে ইদান আমি বললাম যে হ্যাঁ তিনি সেই নবী তিনি বললেন তাহলে ঠিকই আছে তোমার তকবির দেওয়া তিনি ওয়েলকাম করলেন এরপরে আব্দুলাম রাদু নিজে মদিনায় প্রবেশ করলেন আমি সব মানুষ ওনাকে দেখতে গেল আমি আমিও দেখতে গেলাম খেজুর গাছের উপরে তাকবির দিয়েছেন তিনি অনেকটা সেটাই ধারণা করে দিয়েছেন কিন্তু একটু সরজমিনে তাদের কিতাবে যে সমস্ত লক্ষণ এসেছে এগুলাকে একটু চেক করার জন্য তিনি জমিনে ওনাকে দেখতে গেলেন যে সবার সঙ্গে সঙ্গে আমিও দেখতে গেলাম যে উনি প্রথম যখন আসলেন লোকের জমায়েত হলো তিনি সবাইকে কিছু কথা বলবেন আমি গিয়ে সময় হাজির হয়ে গেলাম আমি যখন ওনার চেহারা দিকে তাকালাম মনে হলো এইটা কোনো মিথ্যা চেহারা হতে পারে না দেখেই বুঝতে পারলাম যে এই লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তাহলে মিথ্যা কথা যদি না বলে থাকে তিনি যদি নবি তাহলে তো ঠিকই তিনি তো মিথ্যা নবী দাবিদার হতে পারেন না তারপর আমি দেখলাম যে কি বলে আগে একটু শুনি এরপরে তিনি যখন প্রথম একটি লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন রসুল্লাহ সাল আলসালাম বললেন ইয়া আই নাস আফসু সালাম হে লোকজন তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন করো দেখা হয়নি সালাম দিও আম আর সুযোগ পেলে যারা খুদায় কষ্ট পায় তাদেরকে খাবার দিও আর নিজেদের আত্মীয় তার সম্পর্কটাকে ঠিক মতো রক্ষা করার চেষ্টা করো নিয়াম আর রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তাহার যদি সময় উঠে একটু নামাজ পড়ে নিয়খুল জান্নাতে বেসালাম তাহলে তোমরা শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে জানলাতে যাওয়ার এখানে কয়টা আমলের কথা আসছে এই হাদিসের মধ্যে এক নম্বরে সালাম দুই নম্বরে কষ্টে যারা আছে তাদেরকে খাবারেইন করা ছোটখাটো কারণের সম্পর্ক ছেদ না করা চার নম্বরে তাহার যদি নামাজ পড়ার চেষ্টা করে আল্লাহ তালা আমাদেরকে চারটা কাজের ইনত দান করে তাহলে নিরাপত্তার সাথে জান্নাতে যাওয়া যাবে ইনশা উনি তো অনেক আলেম আখির নবীর কি কি লক্ষণ আছে ওনাদের তাওরাত কিতাব এসেছে তিনি এগুলা কিছু জানা আছে আমি আর একটু কনফার্ম হওয়ার জন্য আপনাকে তিনটি প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের উত্তর সত্যিকার নবী ছাড়া কেউ জানে না নবীরা এখন দিতে পারে এগুলো ঠিক জবাব দিলে আপনি হক নবী ফার্স্ট ওয়ান প্রথম প্রশ্ন হচ্ছে কেয়ামতের প্রধান প্রধান আলামতগুলোর এক নম্বরটা কোনটা নাম্বার ওয়ান কোনটা হবে আমাদের লক্ষণ গুলোর প্রথমটা কোনটা দিয়ে শুরু করবে জান্নাতের মেহামন্দারি জান্নাতিদেরকে প্রথম বেলা যে খাবারটা দেওয়া হবে সেটার মধ্যে কি খাবার থাকবে আর তিন নম্বর হচ্ছে অমিন আই এসা ইনিয়ানিহি কোন অবস্থা কি কারণে ছেলে মেয়েরা বাপের আদল পায় বাপের চেহারা সুরাত বেশি পায় বাপের মত হয় আর কোন কারণে মায়ের গুষ্ঠির মতো মামার গোষ্ঠীর মতো হয় মায়ের দিক থেকে পায় মায়ের চেহারা মায়ের আদল এগুলো পায় এই তিনটের উত্তর দিতে যদি পারেন তাহলে আপনি হক নবী নবী করিম সাল্লাহাম বললেন এই তিনটা প্রশ্ন উত্তর এই প্রশ্ন করবে আল্লাহর কাছ থেকে জানতেন তারপরে বললেন আবদুল্লাহ বললেন ও জিব্রিল আপনাকে খবর দিয়ে গেছে ও ইহুদিরা তো এই ফেরোটাকে তাদের কিন্তু জবাব দিচ্ছেন যে তোমার প্রথমটা হচ্ছে প্রথম প্রশ্নের জবাব কেয়ামতের প্রধান আলামতের এক নম্বর কোনটা দশটা প্রধান আলামত আছে তো কেয়ামতের তার মধ্যে প্রথমটা হচ্ছে মিনাল নারুন তা মশাল মহরে একটা আগুন বাইরে হবে যেটা কোন কোন অন্য কোনো হাদিসে আছে ইমান থেকে আসবে আগুনটা এই আগুনটা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিতে করে নিয়ে যাবে পূর্ব দিকে গিয়ে আগুনটা মানুষকে এমন ভাবে দাবড়াতে থাকবে আগুন থেকে বাঁচার জন্য মানুষ শুধু পশ্চিম দিকে যেতে থাকবে এটা হচ্ছে কেয়ামাতের প্রথম বড় আলামত কিন্তু কে আমাদের ছোট ছোট আলামত কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে বহু আলামত এসে গেছে কিন্তু আর দ্বিতীয় প্রশ্ন ছিল আর জান্নাতি লোকেরা প্রথম যে খাবার দিয়ে তাদের জান্নাতের খাদ্য শুরু করবে কলিজার যে একটু অতিরিক্ত অংশ আছে তার পাশে কলিজার কতটুকু ওইটা দিয়ে আল্লাহ তারা প্রথম মানে মিল শুরু করবেন বা ওইটাকে আপনারা কি বলবেন খাবার আগে একটু শুরু করে যায় যে স্টার্টার্টার কলিজার মেইন কলিজার পাশে কলিজার ছোট্ট একটা অংশ আলাদা থাকে কলিজার বাচ্চার মতো মানে কলিজার এক্সটেনশন ছোট্ট অংশ যেটা থাকে বড়টার পাশে ওইটা দিয়ে শুরু করাবেন স্টার্টার আর তিন নম্বরটা হচ্ছে আমার সেবাহ বাচ্চারা মায়ের অঙ্গ দিকটা কেমনে পায় বাপের দিক কেমনে পায় কোনটা বেশি কোন বাচ্চার মধ্যে কোন বাচ্চার মধ্যে ফুটে উঠে যদিও পুরোটাই পানা অন্য সময় দেখা যায় কিন্তু কোন কোন সময় একদম বাবার মতো হয়ে গেছে একদম মায়ের মতো হয়ে গেছে এটা কেমনে হয় জায়গা ঈদা কা মার আতা উহু কানা সাবাহু লাহু ও ইদা সাবাকা মা উহা কানা সেবাহু লাহা স্বামী স্ত্রী যখন মেলামেশা হয় যদি পিতার ধাতু পিতার মনি আগে বের হয়ে যায় এবং সেটা যদি ডমিনেন্ট হয় তাহলে বাচ্চা সেই দিকে সে পিনে আনে আর যদি মায়েরটা আগে বেরিয়ে আসে এবং মায়ের এটা ডমিনেন্ট হয় তখন বাচ্চারা মায়ের দিকটা পায় চেহারা আদালতে আবদুল্লাহ এই তিনটি কথার উত্তর শুনে বললেন আব্দুল্লাহ সাল্লাম রাদি আল্লাহ আনহু আসাদু আনাসুল্লা তিনি শাহাদাত পরে ফেললেন ইসলামে দাখিল হয়ে গেলেন আর ওনার কিছু বাকি থাকলো না আমি যখন ইসলাম কবুল করলাম আব্দুল সালাম বলেন আমি বললাম ইয়ারাসুল আল্লাহ ইন্নাল ইয়াহুদা কৌমন বহতন ইহুদের মধ্যে কিন্তু অনেক দুর্নীতি আছে সত্য গোপন করার একটা তারা যদি আমার ইসলাম সম্পর্কে জানতে পারে তাহলে আপনার কাছে তারা অনেক অপপ্রচার করবে আমার বিষয় উল্টা কথা বলবে আর আমি একটা বুদ্ধি করতে চাই তাদেরকে ইসলামের দিকে ঢুকানোর জন্য একটা কায়দা করতে চাই দেখি এটা ওয়ার্ক করেই কিনা আমি আমার এটা গোপন রেখে আমি এখানে কোন জায়গায় হাইড করে থাকি আপনার পেছনে খবর দিন আসতে আর দিনে অন্য কোন সময় প্ল্যান করেছে না কি যে আমি আপনার আমার পেছনে আপনার পেছনে আমাকে এক জায়গায় লুকিয়ে রাখবেন তাদেরকে ডাকবেন দেখে জিজ্ঞেস করবেন আই ওরা দিন আবদুল্লাহাম ফিকুম তোমাদের মধ্যে সালাম। লোকটা কেমন তার ব্যাপারে তোমাদের ধারণা কি সে কি ভালো মানুষ মনে করো না খারাপ মানুষ কি মনে করো খাই আফকাহুনাফকাহিনা তারা বলল আরে সে তো এত ভালো ছেলে ভালো মানুষ এত ভালো স্কলার এবং তার বাবাও ভালো আলিম অত্যন্ত ভালো মানুষ ভালো স্কলার ছিলেন ও আলিমোনা ইবনু আলিমানা আমাদের অন্যতম বড় আলিম সে তার পিতাও আমাদের অন্যতম বড় আলেম ছিলেন ও আফকাহুনা আফকাহিনা এবং ক্ষেত্রে সে অনেক বড় ফকি তার বাবাও আমাদের মধ্যে অন্যতম বড় ফকি ছিলেন তিনি বললেন যে তোমরা সে আবদুল্লাহ সালাম ইসলাম যদি কবুল করে তাহলে সেটা কেমন হবে তোমরা কি মনে করো তারা বললেন যে আল্লাহ তালা আব্দুল সালামকে এই বিপদ থেকে হেফাজত করুন আল্লাহতালা যেন তাকে এটা থেকে বাছাইয়ে দেন তিনি আবার বললেন সে যদি ইসলাম কবুল করে তাহলে কি হবে তারা একই কথা বললো যেন তাকে এই কাজ থেকে আল্লাহ তাকে বিরত রাখুন তাকে হেফাজত করুন তার এই কথাবার্তা ফাঁকি দিয়ে আবদুল সালাম পিছন থেকে আজ থেকে বাইরে নেন বাইরে বললেন আসাদা আমি আল্লাহ কোন দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল তখন তারা সঙ্গে সঙ্গে বলে বসলো সর্রুল সরল না ও যা হেলু না আমাদের মধ্যে সবচেয়ে খারাপ তার ছিল খুব খারাপ একেবারে আমি এটারই আশঙ্কা তাদের কাছ করেছিলাম এই চেয়েছিলাম যদি কোন রকমে তাদেরকে ইসলাম দিকে নিয়ে আসা যায় আমি তাদেরকে ভালো করে চিনি তারা হক চিনি কিভাবে হককে প্রত্যাখ্যান করতে পারে এই ঘটনার পরে আল্লাহ আয়াতিল করলেন দশ নম্বর আয়াত আল্লাহ তালা বললেন বাদা বিজিম শাহিদাহ আল্লাহ তাল্লা তাদেরকে লক্ষ্য করে বললেন আপনি বলে দেন যদি তোমার এই নবী আল্লাহর কাছ থেকে আসেন তার কাছে ওই আল্লাহর কাছ থেকে আসে আর এটা জানা সত্ত্বেও তোমরা তার কুফরি করে বস আর তোমাদের মধ্য থেকেই বনি ইসরায়েল থেকে একজন সাক্ষী দেয় যে তিনি যে সত্য নবী কথাকে সাক্ষ্য প্রমাণ দিয়া তোমাদের কাছে পেশ করে এবং সে নিজে ইমান আনে আর তোমরা অহংকার বশত কুফরি করে বস কি হবে জানো কত কঠিন পরিণতি তোমাদের হবে ইন আল্লাহ কাহিমিন এইরকম জালিম লোকগুলো কি আল্লাহ তালা কখনো হেদায় দেবেন না আল্লাহ তাদেরকে ভয় দেখালেন আব্দুল্লা আনু অনেক উঁচু মাফির একজন সাহাবি ছিলেন এবং তিনি ওনার ব্যাপারে নবী করিম সাল্লাম আহ বলেছেন সাহেব সাহাবি বর্ণনা করেন মালাম জমিনের মধ্যে হেঁটে চলে চলে এরকম মানুষের ব্যাপারে তিনি জান্নাতি হবেন ইনাহ জান্নাতি হয়ে যাবেন এরকম কথাটা বারে বারে কনফার্ম নবী করিম সাল্লা আমাদেরকে করেছেন একমাত্র আবদুল্লাহ সালামের ব্যাপারে যদিও আসারা মুবাসারা দর্জন সাহাবি আরো আছেন কিন্তু এই আবদুল্লাহ সালামের ব্যাপারে তিনি এত বেশি বলেছেন ওনার মত আর কাউকে তিনি বলেননি এবং আর ঘটনা হয়েছে যে একবার আনুই বর্ণনা করেন নবী করিম সাল্লা সামনে প্লেটে করে কিছু খাবার নিয়ে আসা বড় প্লেট কি অনেক লোক যেটা খেতে পারে তা আমরা ওনার সঙ্গে সাহাবিরা যারা ছিলাম তারা খেয়ে নিলাম সাদ কিছু খাবার একটু রয়ে গেল তা আমরা শেষ করে ফেললাম রসল্লাহ সাল আলিয়ালাম বললেন তিনি বলেন কিছুক্ষণের রাস্তা দিয়ে একটা লোক আসবে এবং তিনি এসে খাবারটা দেখে তিনি খাবেন খেয়ে ফেলবেন আর যে এসে এই খাবারটা খাবে অতিরিক্ত খাবারটা রয়ে গেল যেটা ওই লোকটা কিন্তু জাননাথি শাহি অকাশ বলেন আমি আমার ভাই করতে গিয়েছিল আমাদের খাবার খাবারটা খেয়ে ফেলে তাহলে তো মার্শাল আল্লাহ সেই তো জানাতি আমি এই অপেক্ষায় আছি যে সে তাতে ওজু করে চলে আসে খেয়ে কেউ আসার আগে তারপরে কিন্তু হঠাৎ করে দেখি আবু আব্দুল ঢুকে ফেলে ঢুকে বসেছেন ঢুকলেন ঢুকে তিনি খাবারটা খেয়ে ফেললেন জাবাল রাজি আনহু উনি সাহাবিদের মধ্যে অন্যতম বড় আলেম ছিলেন যাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাম বলেছিলেন একদিন এই মহাদ রাজি আনহু যখন তিনি মসজিদে ঢুকছিলেন এই মুহূর্তে মসজিদ ঢুকতেছে যে লোকটা সেমস ইন্তেকালের পরে তো তিনি ইন্তেকালের সময় বললেন ওনার কাছে উপস্থিত যারা ছিল তিনবার করে বললেন ইন্মা এবং ইমান তো আপন জায়গায় আসে থাকবে মানি হুমা দাহুমা যারা এবং ইমান তালাশ করতে যাবে তারা পাবে আর যারা তালাশ করতে যাবে না তারা পাবে না তোমরা যদি এলিম এবং ইমান তালাশ করতে চাও আসলে ওনার ইন্তেকালের সময় ওনার কে যারা দেখতে এসেছিলেন বা ওনার ছেলে মেয়েরা ওনারা বললেন আপনি তোমাদের এখন আপনাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তে কিছু করে যান গুরুত্বপূর্ণ এবং ইমান আপন জায়গায় থাকবে যারা এটাকে শিখতে যাবে অর্জন করতে যাবে তারা পাবে আর যারা যাবে না লেজি হয়ে বসে থাকবে তারা পাবে না তবে তোমরা যদি এলিম ইমান শিখতে চাও মোদিনায় এলাম চার জনের কাছে যা পার একজন হচ্ছেন আবুদ্দার দুই নম্বর সালেমান আলফাহ তিন নম্বর আবদুল চার নম্বর আব্দুল সালাম রাজি আল্লাহু আনহুম আজমাই এই চারজনের নাম তিনি একজন অবশ্যই থাকবে আবদুল্লাহ সালাম আরেকটি হাজি এসেছে খার আশা ইবনুর হরু আনহু বলেন মানে শেখ বলতে একটু বয়স্ক মুরব্বী কেসেমের হাসানুল হাইয়া খুব সুন্দর চেহারা অত্যন্ত সুন্দর চেহারার মানুষ আর তিনি হচ্ছেন আবদুল সালাম রাধি আনহু তিনি যেহেতু তারপরে তিনি উঠে গেলেন ফালাম্মা কামা কল কৌম তিনি যখন উঠে চলে গেলেন এগুলা সব নবী করিম সালাম ইন্তকাল পরের ঘটনা আছে উনি যখন উঠে চলে গেলেন যারা ওনার মজলিছে ছিল তারা একে অপরকে বললো আগন্ত ছিল নতুন করে এসেছে তাদেরকে লক্ষ্য করে বললেন লোককে দেখতে এই লোকটাকে দেখুক আবুল্লামের কথা বলল। আমি বললাম যিনি বর্ণনা করছেন রাভি খারা সাহেব তিনি বলেন আমি বললাম তাকে ফলো করিতে দেখি তার কোন বাড়িতে দেখি যে উনি ফলো করতেছেন উনি হাঁটছেন আর আমি ওনাকে পিছনে পিছনে ফলো করছি তারপরে দেখলাম যে একদম মদিনার মেইন শহরে না একটু বাইরে উপশহরে ওনার বসবাস তা আমি ওনাকে কিছু না বলে পিছন থেকে দূর থেকে ফলো করছি অথবা যিনি তার ঘরে প্রবেশ করলেন আমি ঘরে গিয়ে নক করলাম আহ দেখা করতে চাইলাম তিনি দরাদা করলে বললেন মা হা যাতে ইয়া আখি ভাতি যা তোমার কি কি দরকার হয়তো এই যে সাহাবি বর্ণরক বা যিনি হয়তোবা আর জুনিয়র ছিলেন ছোট ছিলেন হয়তো তবে হবেন কি কি মনে আমি শুনতে পেলাম লোকজন বলল আপনি যখন উঠলেন মজলিশ থেকে যার মনে চায় একদম জান্নাতি লোককে দেখতে আপনাকে যেন দেখে তখন আমি চাইলাম যে আপনাকে একটু দেখি আপনার সঙ্গে একটু দেখা করি কিছু শিকার চেষ্টা করি তখন তিনি বললেন আল্লাহ আল্লামু আহলিবানা তিনি এটা বললেন যে আল্লাহ জানেন তবে আমি বলি তোমাকে হাদিস কিসের ভিত্তিতে লোকেরা এই কথাটা বলা বলি করে আমাকে বলে আমি জান্নি কোন এর ভিত্তি কি সেটা আমি তোমাকে বলছি তারপর তিনি বলেন যে মা আনা ইদ আতা আমি একদিন ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একজন লোক এসে আমাকে আমাকে বলে এই উঠ ফা বেয়াদি ফানাহু তো আমি উঠলাম উনি উনি আমার হাত ধরলেন ধরে উঠালেন এবং আমাকে নিয়ে এক দিকে রওনা হয়ে গেলেন সব ঘুমের মধ্যে দেখছেন আর কি দেখতে পাচ্ছি একটু সামনে গিয়ে দেখি যে বাম দিকে একটা রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা দেখা যায় তো আমি আখা চলি আফিহা আমি মনে করছি এই রাস্তা যখন এদিকে আছে তো আমি একটু যাই দিকে হাঁটা শুরু করে দিয়েছি বাম দিকের রাস্তাটা বামপন্থীদের রাস্তা মানে বা দিকের রাস্তা হলো যারা যারা বর্তমান জমানার বামপন্থী ডামপন্থী না অবশ্য দ্দুর মিলবে তাদের সঙ্গে সেটা আমার বিষয় না এখানে কোরআন শরীফে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলেছেন আসা সুরালে আছে তাই না আর যারা জাহান নামী তাদেরকে বলেছেন আসাব তো সিমাল হলো বাম দিকের লোকে যে এদিকে বাম দিকের লোকদের না তারা জাহার নামি হবে তারপরে আমি তো গেলাম না হাজ আলিয়াম তারপর দেখি যে ডান দেখি আরো সুন্দর বড় রাস্তা ডান দিকে একদম দেখা যাচ্ছে এবার তো লোকটি আমাকে বললেন খুদ হা হুনা এই রাস্তা দিয়ে হাঁটো চলো এদিকে চলো ডান দিকে আসো জাবালান আলী এসাদ এ অতপর তিনি আমাকে একটা পাহাড় হাতে হাঁটতে পাহাড়ের কাছে নিয়ে আসলেন এসে বললেন এই পাহাড়ের উপর উঠোক এবারে এই পাহাড়ের উপর উঠোক আমি হাত আল তু হু মেরান কয়েকবার চেষ্টা করলাম কিন্তু উঠতে পারি না অতপর সুমন তালা কাবি তিনি বললেন আচ্ছা থাক পাহাড়ের দিকে হবে না তুমি এদিকে আসো সুমন তলাকা বি হাত্তা বি আমুদান আমাকে ধরে নিয়ে আসলেন আর একটা বড় উঁচু একটা খুঁটির মতো আছে ওই খুঁটির কাছে নিয়ে আসলেন জমিন থেকে খুঁটিটা গ্রথিত করা আছে প্রথিত করা আছে এই খুঁটিটা এত উঁচু রা আসুফিসা এই খুঁটির মাথা চলে গেছে আসমান পর্যন্ত ও আসফালু হুফিন অর্গ আর এই গোড়া হচ্ছে জমিনের মধ্যে গাথা অফি আল্লাহ হালাকাতুন আর এই খুঁটির অগ্রভাগে মাথার উপরে একটা রিং এর মতো আছে রিং হালাকা একটা সার্কেলের মতো কিছু একটা আছে তখন তিনি আমাকে বললেন এবার এসে আধফাউকা এই খুঁটি বেবে একদম ওই আগার উপরে উঠো খুঁটি বেবে বে এক উপরে দিকে দাও ফাঁকল তু কাইফ আসা ওরা আসিস উঠবে এখন আকাশ পর্যন্ত পৌঁছে গেছে হাত ধরলেন ধরে আমাকে টেনে একদম ওখানে উঠে ফেললেন ফাই তলিখন হালাকা ওখানে উঠে আমি যে রিঙের মতো যেটা আছে ওটাকে ধরে ফেললাম যে ধরেছি ফারা বলে আমুজ তিনি ওই যিনি আমাকে ধরে নিয়ে এসেছেন আমাকে আংটি যখন ধরলাম রিংটা পিছন দিক থেকে তিনি একা ধাক্কা দিয়ে খুটিটাকে ফেলে দিলেন ও বাকি তুম আল্লাহ কানবে হাল্কা তিনি আমি ওই অবস্থায় ধরে ওই লটকে আসি এখন এই লটকে ধরা লটকা ধরা অবস্থায় পরে আমি সকাল হয়ে গেলে ঘুমের থেকে উঠে গেলাম নবী করিম সাল্লা আসামের কাছে এসে আমি আমার এই আশ্চর্য খবরটা বললাম একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি ব্যাখ্যা করলেন আমার তরিফলাদা এই তো আনিয়া রেখা ফাহিয়া তরিফ আসা আবির বাম দিকে যে রাস্তা তুমি দেখেছ এটা হলো যারা বাম দিকে যাবে জাহার হবে তাদের রাস্তা যে রাস্তাটা দেখেছ এটা তো আসলে যারা ডান দিকের লোক যারা জান্নাতি হবে তাদেরই রাস্তা ফাহ সুহাদা ওলান্তা আল্লাহ আর ওই যে পাহাড়ের উপরে উঠতে বলেছিল উঠতে পারল না চেষ্টা করে ওই এটা হচ্ছে শহীদদের এটা শহীদদের দ্বারা যা মনে হচ্ছে তুমি শাহাদাত অর্জন করতে পারবে না এটা মিস করবা তোমার কপালে নাই। শাহাদাতুটি দেখেছ এটা হলে ইসলামের খুঁটি মজবুত খুটি ইসলামের যেটার উপর তুমি মজবুত হয়ে টিকে থাকবা ও আমার অরু আত ফাহিয়া অরুতুল ইসলাম যে রিঙের মতো খালাকার মতো যেটা ধরে লোটকে আছি তুমি তুমি পড়ে যাও নাই ধরাতে ছিল এটা হচ্ছে ইসলামের রজ্জু তোমার হাতে কখনো তুমি ইসলামকে মজবুত করে ধরে রাখতে সক্ষম হবে তাহলে আল্লাহ তালা ওনাকে অনেক সুসংবাদ দিয়েছেন তাই না আব্দুল রবিআল আনহু মুদিনার হিজরতের পরে এটি একটি বড় ঘটনা ওনার ইসলাম কবুল করা এরপরে মদিনা আর একটি ঘটনা হল বে রুমা রুমা নামে একটা কুয়া এই বিষয়ে একটি বিষয় আছে এই প্রসঙ্গে মহাজের লোকজন যখন মক্কা থেকে মদিনায় আসলেন ইস্তনকার মদিনায় পানির ক্রাইসিস ছিল বেশি পানি ছিল না যাদের নিজস্ব কবিলা কুয়া আছে তারা কোন রকম করছে মহাজেদের একটা বড় দল এখন তাদের ব্যাপক পানির দরকার পানি খাওয়ার পানি দরকার গোসলের দরকার এত পানি তো সাপ্লাই মদিনায় নাই এখন মদিনায় পানি সাপ্লাই দেয় এক লোক আছে ছোট্ট একটা আইন আছে ছোট্ট একটা পানির ঝর্ণা ধারা আছে এটা একটা ব্যক্তি মালিকানাধীন স্প্রিং অফ ওয়াটার আর এই ঝর্ণাধারাটাকে বলা হয় রুমা এখন সেই ব্যক্তি যে ব্যক্তি মালিক তার একমাত্র ইনকাম সোর্স হলো এই ঝর্ণাধারা ঝর্ণাধারাটাকে সে একটু কেটে পানিকে আটক করে রাখা কুয়ার মতো বানিয়ে রাখছে এখানে পানি স্টক করে রাখে আর লোকেরা যাদের পানি নেই তারা এখান থেকে পানি কিনতে আসে এক এক বালতি পানি কিনতে হয় এক মুদ পরিমাণ এরকম করে মুদ এক মুদ পরিমাণ খেজুর দিয়ে এক বালতি পানি কিনতে হয় এখন মহাদের সাহাবি যারা সবকিছু এসেছেন তাদেরকে এরকম কোন পে করার মতো খেজুর দিয়ে পানি কেনার কোন ব্যবস্থা নেই তো তাদের এই দুঃখ কষ্ট দেখে নবী করিম সাল্লা এই পানির যিনি মালিক তাকে বললেন তোমাকে আল্লাহ পে করবেন জান্নাত এর দাম তোমার এই পানির দাম হবে জান্নাত পে করে দাও তো লোকটা মুসলিম ছিলেন তার পরিবার আর ইনকাম ছিল না তিনি বলেন অবশ্যই তাকে বললেন না জোর করে তার পরিবারের ছেলেমেয়েরা না খেয়ে মরবে তিনি তার কাছে এর চেয়ে বেশি ডিমান্ড করলেন না এই খবর পেলেন ওসমান রাজি আল্লাহ আনহু তিনি খবর পেয়ে ওই লোকটাকে বললেন শোনো তোমার এইটা স্প্রিং এর দাম আমি দিয়ে কিনে ফেলি তোমাকে ভালো টাকা দেব কত টাকা চাও তুমি তখন বলল যে পঁয়ত্রিশ হাজার দেড়হাম হবে এর দাম তুমি যদি কিনতে চাও পঁয়ত্রিশ হাজার দেড়হাম তিনি কিনে ফেললেন ওসমান কিনে আসলেন নবী করিম সালাম অবশ্যই কলা ওসমানুহাল মুসলিম আমি মুসলমান সবার জন্য করে দিলাম চ্যারিটি দিয়ে দিলাম তো এরপরে আসলো মদিনার জিন্দিগিতে আরেকটি বিষয় নামাজের হুকুম কিন্তু মক্কাতেই নাজিল হয়ে গেছে তাই না কখন নাজিল হয়েছে নামাজের হুকুম পাঁচ ওাক্তের খবর মেয়েরাদের ঘটনার সময় কিন্তু প্রথম যখন নাজিল হয় নামাজের খবর তখন নাজিল হয়েছিল প্রথম দিকে ফুরিদাতি সলা তাকাত আইন প্রত্যেক ওাক্ত দুই রাকাত করে নামাজ ছিল চার এখন আছে এগুলো দুই রাখাত আছে ফরজ শুধু মার্গিট তিন টাকা এরপরে মোদিনায় আসার কিছুদিন পরে আল্লাহ তালা কি করলেন জোহর আশা এবং এশাকে চার রাকাত করে দিলেন আর থেকে দুই মধ্যে আর মাগরীব তিন রাকাত কাত প্রথমে ছিল এখনো তাই থাকলো ওকে তাহলে বোঝা গেলো যে এই দুই রা কাতের এখন চার রাকাত হয়ে গেল মদিনাথে ওকে এরপরে আমরা দেখি যে মদিনাতে এবার ইহুদিদের সঙ্গে আব্দাম কবুল করলেন ইহুদিরা এখানে বড় ধরনের একটা তারা পরাজিত হয়ে গেল কিন্তু তাদের মাথায় আসলো যে নবী করিম সালামকে মদিনায় কিভাবে তাকে মদিনা থেকে আউট করা যায় মদিনায় ওনাকে সুবিধা না করতে পারে ডিস্টার্ব করা যায় তাদের মাথায় গুলো ঘুরছে তারা উনি মোদিনায় আসার আগে কিন্তু তারা খুব ভালো পজিশনে ছিল মদিনাতে তিনটি বড় কবিরা ছিল এই হরিদের নাম করা একটা হল বনুকাই হ্যাঁ তারা ছিল খাজরাজদের এলাই খাজরাজ কবিলার মদিনার অরিজিনাল বাসিন্দাদের এরা ছিল এলাই তাদের মিত্র ওকানা দিয়ার হুম দা খিল তারা কিন্তু মদিনার শহরের ভিতরে বসবাস করতেন বনু কাইনুকা আর আর দুটো কবিলা ছিল বনু আন্নাদ আর বনু করাই এরা ছিল মদিনার অরিজিনাল বাসিন্দাদের আরেকটি কবিলা আছে আউস তারা ছিল আউসদের মিত্র আর তারা ছিল মদিনা শহরের একটু বাইরে একটু উঁচু এলাকায় আওয় আলিল তারা বসবাস করত। আর এই তিনও কবিলায় মিলে আও সারা খাদ বনু কাইনকা পক্ষে মিত্র আর বনু নদীর এবং বনু করাই এরা মিত্র ছিল আও এরা কিন্তু আসলে এই দুই বড় দুই কবিলের মধ্যে সবসময় যুদ্ধ লাগাই রাখত হ্যাঁ যুদ্ধ লাগিয়ে রেখে তারা মনে করতো মদিনার অর্থনীতি সবকিছু তাদের সুযোগ সুবিধা কন্ট্রোলে থাকবে আর এই দুই কবিরা তাদের কাছে ঠেকা থাকবে এই পলিসি নিয়ে তারা মদিনাতে চলে আসছে আর যখন নবী করিম সাল আলি সালাম চলে আসলেন এখন তো তাদের হিসাব নিকাশ আর আগের মতো থাকছে না এখন আউস এবং খাজরা বড় দুই কবিরা মদিনার অরিজিনাল বাসিন্দারা ভাস্ট মেজরিটি ইসলাম কবুল করে ফেলেছে নবী করিম সাল্লা পজিশন অনেক মজবুত হতে যাচ্ছে তারা জানতো যে তিনি নবী কিন্তু তারা জেনে শুনে তাদের দুশ্মনী অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল এই প্রসঙ্গে একটা হাদিস বর্ণনা করেছেন সালামা সালামা ইবনে ওয়াক যিনি যুদ্ধে অংশগ্রহণকারী একজন মোজাহিদ ছিলেন তিনি বলেন ক্যানা লুবনী আব্দুল আসহাল ইহুদদের একটা মদিনায় বা মক্কায় ওহাই পাওয়ার আগের অল্প কয়দিন আগের ঘটনা এই লোকটি এসে আমাদের মজলিসে বসলেন বনি আব্দুল আসহলের মজলিসে প্রত্যেক কবিলার একটু বসার মতো আড্ডা দেওয়ার মতো একটা জায়গা থাকতো যিনি তিনি বলেন উনি এসে কিছু কথা বললেন যে আমি ওখানে আসি মজলিসের মধ্যে তবে আমি ছিলাম সবার মধ্যে ছোট ছোট বালক আলাইয়াবানি ওই মদরিস টা ছিল আমাদের ঘরের পাশেই ঘরের আঙ্গিনা আমি ছোট একটা লম্বা তোপের মতো বর্দা দিয়ে আমি শুয়ে আসি আমি কিন্তু একেবারে ছোট্ট পেয়েছি তো লোকটা কতক্ষন বয়ান করছে এদেরকে সেই বয়ান করতে আসছে ওয়াজ করতে আসছে এরা তো মুশরেক বনি আব্দুল আসালের লোকজন মুশরেক ওই মজলি শেষে সে তাদেরকে কিছু দিনই বয়ান করতেছে কি বয়ান করলো আল বাস অল তো জান্ন জাহান্ন আখেরাতের কথা সুন্দর করে ওয়াস করতেছে এই হুদে লোকটা বনি আব্দুল আসালের লোকদেরকে কারণে এরা হলো মুশ্রিক তখনও নবী করিম সাল্লামে নবুত পান নাই তার আখ্যান দিয়ে আখ্যানের এই ঘটনা তখন যারা মুসফেক ছিল তারা বলল আহ তারা মূর্তি পুজা করতো কিসের আখেরাতে গুলো বিশ্বাস ছিল না মক্কা মদিনা যারা মুসরে পুজারি তারা আখেরাতে বিশ্বাস না। তারা এই লোকটার ওয়াজ শুনে বললো যাও না ফিহা বালিহীন তুমি ধ্বংস কি বলতেছ তুমি মানুষ মরে গেলে মাটির ভিতরে যাবে এই লোকগুলোকে আবার জিন্দা করা হবে আখেরাতে হবে হিসাব নিকাশ হবে এইগুলা কি বিশ্বাস করার মতো কথা কারণ অধিকাংশ মন আখেরাতে অবিশ্বাসী ছিল না কেমন ভয়ের হবে জানো যেদিন লোকেরা আখেরাতের জাহান নামের আগুন দেখবে সেদিন তাদের কাছে মনে হবে যদি দুনিয়ার মধ্যে বড় একটা পাতিলির মধ্যে তেল গরম করে আগুনে জ্বালাইতে জ্বালাইতে জ্বালাইতে জ্বালাতে একদম খুব বেশি গরম করা হয় ওই ডেকচির মধ্যে ওই পাত্রের মধ্যে ওই তেলের মধ্যে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো দুনিয়ার মধ্যে দিয়ে ঢাকনি দিয়ে একদম পাতিল চাপা দিয়ে রেখে ওখানে জ্বালানো হতো সেই আগুন জাহান নামের আগুন থেকে অনেক হালকা হতো এই রকম। এক জাহানামের আগুন তোমাদের জন্য আগামীকাল অপেক্ষা করছে যদি তোমরা ভিতরে থাকো সে তাদেরকে ওয়াজ করছে তখন সে বলল যে এই এই অবস্থা তুমি যে বললাই প্রমাণ কি আসার বিয়াদাম তিনি বললেন এইগুলা সব প্রমাণ নিয়ে অচিরেই এক আখেরি নবী আসবেন যিনি ওই দিক থেকে আসবেন ইঙ্গিত করলো মক্কা এবং যামানের দিকে ইশারা করে বলে ওই দিক থেকে আসবেন তাহলে তা আহ তখন সে লোককে প্রশ্ন করা হল যে ওই নবী যে আসবে আপনি বলছেন তার আসার সময় কখন আপনি মনে করেন মোনাসেব সময় কত বাকি আছে কবে নাগা তিনি আসতে পারেন তখন ওই ওয়াজ করলেন যে ইহুদি লোকটি তিনি আমার দিকে দেখলেন যে আমি ছোট্ট বালক শুয়ে আছি মাটির মধ্যে আমাকে দেখে বলল আমার দিকে বলল তাকে গোলাম রাহু ইদরেখ যে এই ছেলে যদি আহ মোটামুটি তার বয় মানে তার বয় প্রাপ্ত হয় এই ছেলে যখন ম্যাচিউর হয়ে যাবে এই ছেলে যখন মোটামুটি তার বার্ধক্যের দিকে পৌঁছবে ওই সময় ওই নবী বোধ হয় কাছাকাছি সময় হবে মনে হয় এই ছেলে যদি বেঁচে থাকে কথা তা ওই নবীকে দেখতে পাবে পেয়ে যাবে সালামা বলেন যে তার কথা আমার মান্ডবীদের ঢুকে আছে সেটা হলেও আমি তা ধরে রেখেছি আমি এখন দিন আর রাত গনি আমার বয়স কত হলো ওই নবী কখন আসবে তারপরে একদিন তো আল্লাহ খবর দিল যে মক্কা নদিনায় পৌঁছে গেলেন।। গেলেনা আমি তখন জবান হয়ে গেছি আমাদের নবীকে আমি পেয়ে গেছি মদিনায় তিনি এসে গেছেন আমি ইসলাম কবুর করেছি আমান্ন বিহি আমি ইমানে এনেছি আর ওই লোকটা যে ওয়াজ করেছিল ওকাফার বিহি বা কি হাসাদা সে কুফুরি করলো এই ওয়াজ করলে ওনা কুফরি করলো সীমা লঙ্ঘন করে হিংসা বিদ্বেষের কারণে সে কবুল করলো না তা আমি একদিন ওই লোকটার বুড়ো লোকটা তখন বুড়ো হয়ে গেছে লোকটা বেঁচে আসে আমি তাকে জিজ্ঞেস করলাম ওই লেকে ইয়াফলান তুমি ধ্বংস তোমার কপাল এত খারাপ আনাস্তা বিল্লাদি কুলতালানাফি হিমা কুল তুমি না ওই লোক যে লোক আমাদেরকে ওয়াজ করেছিল আখরি নবীর সুশঙ্কা দিচ্ছিল হ্যাঁ আমি তো বলছি ওলাইসে বিহি না এই এই লোক না আমি তার কথা বলছি সে এখনো না আসে নাই অস্বীকার করে ফেললি যাব রাজিওয়ালা তাহলে আনহু হ্যাঁ এবং বেশের এবার আরো রাদিওয়ালা আনহু বা দুইজনে বলে দুইজনে বললেন একজন ইয়া খুদিকে অনুসরী হয়ে আছি তোমরা আমাদের তখন বলতো যে এখন তোমাদের সেরেক ওদের দুনিয়ার মধ্যে তোমাদের মদিনার মধ্যে তোমাদের আধিপত্য আমরা তহিদওয়ালাদের আধিপত্যের সময় আসতেছে বেশি বাকি নাই আখির নবী আসতেছে আসার সময় হয়ে গেছে সে আসলে তার নেতৃত্বে আমাদের প্রভাব এই আখির নবীর এই এই বৈশিষ্ট্যগুলো থাকবে এই গুনাগুন থাকবে তার এরকম আলামত থাকবে সব বলেছিল সাহাবীর কথা একজন মহাজান আর বেশি বরা এই দুইজনের কথা শুনে ইহুদিরা ওনাকে ওনাদেরকে জবাব দিচ্ছেন তাদের মধ্যে একজন নাম ছিল ইহুদিদের সালাম বনু নদীর গোত্রের বনু নদীর গোত্রের একজন আরে না আমরা যাকে চিনি সেই নবী এখন আসেনাই যার কথা বলছিলাম সে এই লোক না ফে ফলি আলাল যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব চলে আসলো যে কিতাব কোরআন সাক্ষী দেয় তাদের কাছে যে কিতাব আছে তাও রাতের খবর টবর বলে অথচ এর আগে তারা সবসময় আশেপাশের লোকদেরকে বলতো আমাদের বিজয় বেশি বাকি নেই আমাদের প্রাধান্য আবার আসবে কাফেরদের উপরে আমাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে যখন তাদের কাছে চলে আসলো সেই নবী যে নবীকে তারা ভালো করে চেনে তাকে তারা অস্বীকার করে বসলো কুফুরি করে বসলো প্রতি আল্লাহন বর্ষিত হোক এবং কথা কখনো আমরা তোমাদেরকে বলি নাই খামা খামাদেরকে বলছো পরে আল্লাহ কোন কিতাব নাজিল করেন নাই তারা চাই আল্লাহ আছে ইনজিল আল্লাহ মানে না পরে কোন নবীর কাউকে আল্লাহ পাঠাননি কোন দিন তখন আল্লাহ আরেকটি আয়াত নাজিল করলেন উনি সম্রায় আহ লি তে কুম রসুল আল ফত রিমিন তকুল বেশি আলবীর ফকজ আকুম বশি রু অনবী আলা হে আহলে কিতাব লোকগুলো। তোমাদের কাছে আমার কিতাব এসেছেন যিনি তোমাদেরকে পুরস্কার করে বয়ান করে বলছেন ওহির খবর আল্লাহ ফেমিনসুল এক নবী থেকে আরেক নবী আসার মধ্যে যে গ্যাপ হয়ে যায় ওই গ্যাপের মাঝে যখন ডিউ হয়ে যায় নবী আসার সময় হয়ে যায় সে সময় অনুযায়ী আমি যাকে পাঠালাম আর তখন তোমরা যদি বলো এই কথা যে আমাদের কাছে কোনো বাসীরও আসে নাই নাদও আসে নাই সুসংবাদ দানকারী ভীতি প্রদর্শনকারী কোন নবির আসলে কেউ আসেনি এরকম যদি বলো কত অন্যায় কথা ফুম্বাসীর নাদির তোমাদের কাছে এই সুসংবাদ দানকারী ভীতি প্রদানকারী এই নবী এসেছেন অল্লাহ আল্লা কুল ইন কাদির আল্লাহ সবকিছু করতে সক্ষম তাহলে জেনে বুঝে তারা অস্বীকার করছে আপনারা জানেন আখতাব তার বাবা অনেক বড় লিডার ছিলেন ইহুদিদের যুদ্ধে তার বাবার মৃত্যুর পরে নবী করিম সাল্লা তার মেয়ে সাফিআ রাহাকে সাদী করেন তিনি উম্মাতের একজন তিনি বলেন যে ওনার কাহিনী ওনার বাবা আর ওনার চাচা নবী করিম সাল্লাহ সাল্লামকে কিবার ভালো করে চিনেছিলেন তিনি সে কাহিনী বলছেন তিনি বলেন কিন্তু আহাব্বা ওয়ালাদে আবি ইলাইহি ও ইলা আমি আবি ইয়াছেন যে আমার বাবার সন্তানদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে প্রিয় সন্তান আমার চাচাও যিনি আবু ইয়াসের উনিও আমাকে ওনার সবচেয়ে প্রিয় ভাতিজি আমি ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি পছন্দের ছিলাম আমি যখনই ওনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতো যত আমাদের ভাই বোন চা ভাই বোন ছিল কেউ তাদের এত আদর পেতো না আমি যত আদর পেতাম আমাকেই তারা দনদনের কোলে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করতেন যখন নবী করি ইম সাংহাম মুদিনায় এসে মদ্দিনায় ঢুকার আগে কবা পল্লীতে থাকলেন আসলেন আমার এই আব্বা এবং আমার চাচা দুইজনই দেখতে গেলেন ওনার আব্বা হচ্ছে হয়াই এবং আখতব আর চাচা হচ্ছে আবু ইয়াসের এবং আখতব দুইজনেই গেলেন কিভাবে গেলেন মোকাল্লি সাইন রাতের অন্ধকারে গিয়ে খবর গেলেন এই নবী কিনা হলে কি সত্য নবী না কোনটা কি ঘটনা এরপরে ওনারা সারা রাত দেখলেন সারা দিনও থাকলেন ওখানে নবী করিম সাল্লা সাল্লামকে অবজার্ভ করলেন এরপরে পরের দিন সন্ধ্যায় আসলেন মানে মোগালেসালী বলতে অর্থাৎ রাতের শেষ অংশে গিয়েছিলেন কি ভোর রাতের আগে গিয়েছিলেন শেষ রাতে আর সারা দিন থেকে সন্ধ্যাবেলায় সূর্য ডুবের সময় বাড়িতে আসলেন এমন ভাবে ঢুকলেন দেখি যে দুইজনেই এত টায়ার্ড হয়ে গেছেন হাঁটতে পারেন না মন মেজাজ খুব খারাপ বিমর্ষ চেহারায় ঢুকলেন আস্তে আস্তে হাঁটছেন টায়ার্ড হয়ে হয়ে আমি ওনাদের দুইজনকে দেখেই আমি দৌড়ে আসলাম তাদের কাছে তারা আমাকে দুইজনে করেনা টানি করবেন কিন্তু দেখি যে নিচ্ছেন না জিজ্ঞাসা করেন কিছু দিকে না আর খুব দুশ্চিন্তা আমি ওনাদের দুইজনের চেহারা লক্ষ্য করলাম তখন তারপরে তিনি বলেন যে আমি শুনলাম আমার চাচা আব্বাকে বলেন আহু আহুয়া আসলে ওই লোক নাকি যে আকরি নবী হওয়ার কথা তা আমার আব্বা বলেন নাম অলে আল্লাহর কসম এইটাই ওই লোক আতাহু আপনি সত্যি চিনেছেন আপনি সত্যি কনফার্ম করছেন যে উনি সেই লোক কাম হ্যাঁ অবশ্যই কলাফা মাফি নিকা মিনহু এখন যদি সেই সত্যি হয় এখন আপনি তার ব্যাপারে কি চিন্তা করছেন আপনার চিন্তা কি এখন যতদিন বেঁচে আসি তার কোন চিন্তা আমি করছি নাহলে ইসলামের দুশ্মনী এই জমানায় দা চলছে সবাইকে না বুঝে দুশ্মনি করে এই জন্যই করে যে ইসলাম কিছুতেই গ্রহণ করা যাবে না মানুষের সাহেবানি মানুষের দুনিয়ার যশ খ্যাতি টাকা পয়সা ক্ষমতা সব কিছু হাতের মধ্যে পাওয়া এগুলো যে মজা লেগেছে এই মজা ছেড়ে দিতে হবে ইসলাম কবুল করলে ইসলাম দুনিয়াতে এসে গেলে কাজে সারা দুনিয়ার শক্তিগুলোর উদ্দেশ্যে ইসলাম তাহলে এই ইতিহাসটা অনেক পুরোনো আমরা আমাদের জমানের ইতিহাস দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যুগে যুগে ঘটনা হয়েছে তাই না এরপরে আসে যে তাদের কিভাবে প্রথম প্রথমে গোপনে গোপনে ছিল এবারে আস্তে আস্তে তাদের দুশ্মনী প্রকাশ্য হতে যাচ্ছে সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো আল্লাহ